উমর ইবনু খত্তা ব্রদ আলাহ তালন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাহে একটি অশ্ব আরোহণের জন্য দান করেছিলাম অতপর আমি তা বিক্রয় হতে দেখতে পাই আমি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এর নিকট জিজ্ঞেস করলাম আমি কি সেটা কিনে নিব রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম বললেন না তুমি তা ক্রয় করো না এবং তোমার সৎকা ফেরত নিও না